মানবতার সমাধান بسمائي ومعرفت الله رب قل وحل وحل الله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحساني الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها المزمل قم الليل الا قليلا نصفه قليلة. او عينن قسم منه قليلا او زد عليه ورتل القران ترتيلا رب اشرح لي صدري ويسر لي من لساني يفقهوا قولي আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরবুল্লা আলম নবী মোহাম্মদ সাল্ল্লা সালামের উপর ওয়াহি নাজল করেছেন এবং এই ওয়াহি দ্বারা আল্লাহ পাকরবুল আলম তাকে শেষ রাসুল করেছেন আর আল্লাপাকের অশেষ সুক্রিয়া যে আল্লাহ ফাকরবুল্লা আলম আমাদেরকে তাঁর ওম্মতের অন্তর্ভুক্ত করেছেন সাল্লা সালাম নাজিল হকী মহম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সালামের উপর যার দ্বারা আল্লাহ পাকরবুল অসংখ্য মানুষকে হৃদায়ত দান করেছেন আমরা তাফসির করবসুরাতুল মুজাম্মেলের এই সুরার নাম হচ্ছে সুরাতুল মুজম্বিল কারণ এই সুরার প্রথম আয়াতে আল্লাহ পাক মুজম্মিল বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লামকে আর এই নামে তাকে সম্বোধন করেছেন মুজম্মিল জামালা থেকে জামালা মানে হচ্ছে চাদর মুজম্বিল মানে হচ্ছে চাদর আবৃত ব্যক্তি চাদর করে থাকা ব্যক্তি এই সুরা নবী করিম সাল্লা সাল্লামের মক্কি জীবনে নাজেল হয়েছে এটা হচ্ছে একটি মত আর মত হচ্ছে এই সুরার প্রথম অংশ শেষ আয়াতটি ছাড়া বাকিটা মক্কায় নাজল হয়েছে আর শেষ আয়াতটি মদিনায় নাজল হয়েছে সাল্লাহ আলাম এই সুরাই নবী করিম সাল্লাহ আলী আসসালামকে তার সাথী সঙ্গীদেরকে তাহাজুদ্ বেয়ামূল্য ইলে নির্দেশ দেওয়া হয়েছে এই জন্য আউদিক আংসালাই বলছেন যে রসুল্লা এবং সাহাবাঈ কামদের ওপর মক্কাতুল মকরমা থেকে তাহাজুদ ফরোজ করা হয়েছিল প্রথম দিকে তাহাজুদ ফরোজ ছিল আর তারপরে এই সুরা শেষ আয়াত দিয়ে এই তাহাজুদের ফরজ হওয়াকে রোহিত করা হয়েছে তবে তাহাজুদ্ সন্ন্যাদ মুস্তাহাব এটা এর মতে বাকি রয়েছে প্রথম দিকে রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম সাহাবাইকেরামরা খুব লম্বা তাহাজুদ পড়তেন এবং এই তাহাজুদ পড়াই সাহাবাইকেরামদের পা ফুলে যেত রসল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর অনেকের মতে ফরজ ছিল শেষ পর্যন্ত আর অনেকে বলছেন যে ফরজ ছিল না তারপরে রাসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ পাখের সুক্রিয়া জ্ঞাপনের উদ্দেশ্যে। দীর্ঘ সময় ধরে তাহা যুদ্ধ পড়তেন আর এই মর্মেই হাদিস রয়েছে একটি যে আয়সর আল্লাহ তালানহা রসুল্লা সাল্লামকে জিজ্ঞাসা করছেন যে আ রসল আপনি এত কষ্ট কেন করেন আপনার পা ফুলে যাচ্ছে আপনার পা ফেটে যাচ্ছে দুটি হাদিস রয়েছে দুটি অর্থ একটি তো রয়েছে কাদাম আহ পা ফেটে যাওয়াকে বলা হয় আর তা কাদাম আহ পা ফুলে যে দীর্ঘ সময় ক্যায়াম করার কারণে লম্বা দাড়িয়ে বড়ো বড়ো সুরা তেলাওয়াত করা আর কয়েক ঘন্টা দের তাহারুত পড়া রাসুল্লাহ শেষ জীবন পর্যন্ত এই রকমই করেছেন আল্লাহ পাক ইরশাদ করছেন নবী মোহাম্মদ সাল্লা সম্বোধন করি আর এই সুরার অংশগুলি প্রথম যুগেই নাজুল হয়েছে মক্কায় মহান আল্লাহ ইরশাদ করেছেন ইহাল মুজম্বেল হে চাদর আবৃত ব্যক্তি চাদর আবৃত রাসুল্লাহ প্রথম দিকে যখন ওহি নাজুল হইতো অত্যন্ত ভয় পেতেন আর তাতে কেপে উঠতেন সেই সময় খদিজার তালাকে এসে বলতেন যে জম্মিলি জম্মিল আমাকে চাদর পরিয়ে দাও চাদর পরিয়ে দাও আমাকে বস্ত্র পরিয়ে দাও বস্ত্র পরিয়ে দাও যাতে করে আমার শীত কাটে তো ওই শব্দ থেকেই নবী করিম সাল্লা সালামকে আল্লাহ সম্বোধন করেছেন ইয়াঈগাল মুসম্মিল বলে হে চাদর আবৃত কমিল্লা ই রাতে তুমি কেয়াম করো তাহাজ্যুত আদেই করো অল্প কিছু সময় বাদে অল্প কিছু সময় বাদ দিয়ে পুরো রাত তুমি তাহাজুত পড় তাহলে এই আয়তের ব্যাখ্যা কি আল্লাহাক তিন রকম করে বর্ণনা করেছেন যে এই তিন রকমের কোনো একরকম তাহাজ তোমাকে পড়তে হবে নিঃসাহু রাতের অর্ধে অর্ধ রাত পর্যন্ত তাহাজুত পড়ো আবিন কুসমিন কালিল্লা অথবা তার চাইতে কিছু কম করো অর্ধেকের কম অর্থাৎ এক তৃতীয় অংশ ষোলস এক তৃতীয় অংশ পড়ো আউজিদ আলহি অথবা অর্ধেকের কিছু বেশি করংশ রাত তুমি তাহার যদি কাটাও করাত্তেলিল কোরআনা তর্তিলা এবং কোরআন ধীরে ধীরে সুস্পষ্টভাবে তেলাওত করা ওরাতলিল কোরআনা তরতিলা তরতিল হচ্ছে ধীরে ধীরে পাঠ করা আর স্পষ্টভাবে পাঠ করা আর শুদ্ধ পাঠ করা ধীর স্থিরতার সাথে পাঠ করে রসুল্লাহামের তাও বোঝা যায় না পিছনে থেকে এই রকম থেকে লাওয়াতাম আদর্শের খেলাফ তারপরে শুদ্ধ পড়ার ক্ষেত্রে তাজবির যতটা আবশ্যক সেটা হচ্ছে যাতে করে মাখরাজ ঠিক থাকে এমন ভুল না হয় যেই জালি বড় ভুলের কারণে অর্থ পাল্টি যেতে পারে আর কোথাও আলিফ না বেডেজা এই ধরনে যাতে অর্থ পাল্টিয়ে যেতে পারে শব্দের উচ্চারণই পালটিয়ে যাচ্ছে এই রকম না হয় আর বাকি যেগুলি অলঙ্কারের জন্য তাজবিদের কায়দা কানুন রয়েছে সেগুলি আবশ্যক নয় ফরজ নেয় মুস্তাহ বলা যেতে পারে এজাহার এফফা গন্যা এই ধরনের যেগুলি কায়দাকানুন রয়েছে অলংকারের এইরকমই মদ তো এগুলি আবশ্যক নয় বরং এগুলি হচ্ছে চন্ডক মুস্তাহাব ভালো করে তেলাওয়াতের চেষ্টা করবেন একজন মুসলিম আল্লাহ পাক তারপর এর সাথে মোহাম্মদাম নিঃসন্দেহ আমি তোমার প্রতি নাজিল করব নুলকি মানে নিক্ষেপ করব অর্থাৎ আমি নাজিল করব আমি তোমার প্রতি নাজিল করব কাউলান শাকি খুব ভারী বাণী খুব ভারী বাণী এই দিক থেকে যে তা আল্লাহ পাকের বাণী এই দিক থেকে খুব ওজনসই বাণী ভারী বাণী এই দিক থেকে যে এতে আকিদা আর বিষয় রয়েছে এতে এবাদাতের বিষয় রয়েছে এতে চরিত্র গঠন রয়েছে সুতরাং এগুলি মানুষের জন্য খুব ভারী অসৎ চরিত্র খুব সহজ লাগে খারাপ কাজ খুব ভালো লাগে এবাদাতবিহীন জীবনযাপন খুব ভালো লাগে জীবজন্তুর মতো কিন্তু যদি আপনি পাবন্দ লাগান যে পাঁচ হপ্তানে মাছ পড়তে হবে ও বড় কষ্টের ব্যাপার অনেকের জন্য ঘুম ছেড়ে আসতে ফজরে না ইচ্ছা মতো সকাল নটে উঠলাম আর তারপরে পড়ে নিলাম এই এইরকম নামাজই মেলা পাওয়া যাবে তো আল্লাহাক রব্বুল আলমিনের যে বাণী এটা হচ্ছে শরীয়তের এক দায়িত্ব ভার এই জন্য শাকিল বলা হয়েছে আর কোনো কোনো তাস্তিরকাররা বলছেন যে শাকিল এই জন্যই বলা হয়েছে যে রাসোরামের উপর যখন ওয়াহি নাজিল হইত তখন নবী সাল্লাহ আলিয় সাল্লাম খুব কষ্ট করতেন শরীর যেন ভারী হয়ে গেছে এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর ওহি শেষ হইতে আল্লাহাকেছেন তাদের করা এবং কোরআন তেলা অত হিয়া আসাধ্য সেটা অধিক হৃদয়ের অনুকূল রাতে যখন কোন রকমের শব্দ নেই বাইরের কোন রকমের আপনার গোলযোগ নেই সেই সময় আপনি তেলাওয়াত করেন নির্জনতাই আছেন আপনি বিশেষ করে তাহলে আছে সেই সময় আপনি যা তেলা করছেন আপনার অন্তরে সেগুলো নেমে যাচ্ছে আসাধ্য ওয়াত আন তাহলে ওয়াউন মানে একটি অর্থ হয় অনুকূলে হওয়া এ একটা তাস্তির করলাম আর ওয়ন মানে হয় দোলে দেওয়া পায়ে কোনো জিনিসকে দোলে দিলেন এটাকে ওয়াতই আহা দুকুন তো তাহলে তফসির কি হবে সেটাও তফসির হইতে পারে যে নিশ্চয় রাতের এবাদতী নিজের কুপ্রবৃত্তিকে দলে দেওয়ার জন্য খুব পন্থা আসা দোবা থান সংযত জীবন গড়ার জন্য রাতের যে তাহাজ পড়ে তার দ্বারা দিনে পাপ হবে দিনে হারাম রোজগার করবে এটা হতে পারে দিনে কারো জল মত্যাচার করবে কর্মব্যস্ততাই সে ফরজ নামাজ ছেড়ে দেবে এটা হইতে পারে না যে তাড়া লোক আর কর্মব্যস্ততাই নামাজ ফরজ ছেড়ে দিছে সেটা হইতে পারে না জড়িয়ে যাচ্ছে এটা হইতে পারে না আকো আমে এবং আল্লাহ ফাকর বলছেন যে রাতের যে তেলাওয়াত এটা হচ্ছে আকো উচ্চারণের দিক থেকে অত্যন্ত বলিষ্ঠ আপনি স্পষ্ট উচ্চারণ করছে সুস্পষ্ট শুনছেন রাতের এটা হচ্ছে সবচাইতে উত্তম তেলাওয়াত এই জন্য নবী করিম সাল্লা ইসলামের তেলাওয়ামাজের বাইরে ওইরকম হতো না যেমন হইতো নামাজের ভিতরে আর সাহবাই এটাই আদর্শ ছিল আজকাল নামাজের ভিতরে লম্বা ভুলে গেছে নামাজের বাইরে হ্যাঁ বসে বসে মসজিদে কোরআন পড়ছ বাড়িতে বসে বসে কোরআন খানি করছে কোরআন পড়ছে কিন্তু নামাজ লম্বা পড়ে যে কোরআন যেটা হচ্ছে সন্ন্যতের রসুল্লাহ এই সন্নত প্রায় উঠে গেছে ইন্না কাহাফিনাহারে সাবহান আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহ হে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম দিনে তোমার দীর্ঘ কর্মব্যস্ততা রয়েছে সব হ্যান মানে আমালেন দীর্ঘ কর্ম রয়েছে দিনে তুমি নামাজ পড়ার সময় পাবে না দিনে কোরআন সময় পাবে না ব্যস্ত দাওয়াতের কাজে ব্যস্ত এই নয় যে সংসারে তিনি ব্যস্ত থাকতেন দাওয়াতের কাজে ব্যস্ত হয়ে যাবে আর রাতে আর দাওয়াতের কাজকর্ম নেই তখন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও ওয়াল করিস মা রব্বিক আর তোমার রবের নামের দিক রাজগার করো আল্লাহ পাক বলছেন তোমার রবের নাম স্মরণ করো আল্লাহকে স্মরণ করা অন্তর থেকে স্মরণ করা অন্তরে সবসময় আল্লাপকে স্মরণ রাখবে যাতে করে আল্লাহর বিরুদ্ধ আচরণ না হয় গোনা না হয় আর আল্লাহর স্মরণ জবানেও করবে যাতে করে আপনার পাকের জবানে সবসময় আপনি জীবনটাকে কাটান আর আল্লাহ পাকের স্মরণ হচ্ছে ফরজ স্মরণ যা পাক ফরজ করেছেন প্রতিদিন পাঁচ অক্টর সলাদ এর মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করবে ওয়াকিম ইসলাত আল জিক্রি সুরাত আল্লাহ বলছেন আমার স্মরণের উদ্দেশ্যে সলাৎ কায়েম করো তাহলে সলাত নামাজ পাঁচ অত আদায় করা এটা আল্লাহ একবার আল্লাহাকলাতের কথা উল্লেখ করার পরাতল এলিহেলা এবং এলিহে তবদ আল্লাহাকের স্মরণ করো জিকির আজগার করো এবং তার প্রতি তুমি মগ্ন হও আল্লাহ অভিমুখী হও তুমি এর মানে এই নয় যে তুমি সংসার ত্যাগী হিসলামের সংসার ত্যাগী হওয়া নেই আল্লাপাক রাহা কোন তুমি কর্মবিধায়ক হিসাবে গ্রহণ কর। তোমার কাজ সম্পাদনকারী একমাত্র আল্লাহ তোমার ছেলে মেদাতা আল্লাহ আর দাত আল্লাহ আর কাউকে কর্মবিধায়ক হিসেবে ধরে নিও না তোমাকে উদ্ধারকারী আল্লাহ উদ্ধার করে ধরত হয়ে যেত যা তারা উল্টো পাল্টা তোমার বিরুদ্ধে বলছে সেই বা সম্পর্কে বলছে কাফের মুশ্রেকেরা সেই ক্ষেত্রে ওয়াহজুর হাজরান আর ভদ্রতার সাথে তাদেরকে তুমি পরিহার করো এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের দিকে বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে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 जीवन गनिष्ठ विधि विधान जान कत सुंदर भाव पवित्र कुरान अगणित जीवन के अल कुरान जीवन घनी विधि विधान आज रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल नशे बीस टी बांगलाय যেটা এটার নামই হলো হাদিস উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে অসৎ কাজে নিষেধ কাজের বিশেষ এই যেভাবে হচ্ছে দুটি সর্বদায় অটল থাকবে এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দেবে सम्मानित भाम फारिग्लांबर एगारोर स ওয়াজারণ মহান আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সম্বোধন করে বলছেন যে ওয়াজারনি তুমি আমাকে ছেড়ে দাও ওয়াল মুাদেশ যারা অস্বীকার করে থাকে মোকাজবিন কাজী হচ্ছে মিথ্যাবাদী আর মুখাজিবিন যে মিথ্যা কথা বলে আর তার সাথে সাথে মিথ্যা প্রতিপন্ন করে কারো মিথ্যারোপ করে অস্বীকার করে আল্লাহ আল্লাহাকের দিন নবির মাধ্যমে এসছে তা অস্বীকার করে অমান্য করে এবং সে সম্পর্কে মিথ্যা কথা বলে মিথ্যা মন্তব্য করে ওজারনি আমাকে ছেড়ে দাও না আমা আর ভোগবিলাসের বিলাসের সামগ্রীর মালিক এই মিথ্যাবাদীরা এদেরকেও ছেড়ে দাও মানে এদের সাথে আমি বোঝাপড়া করে নিচ্ছি তুমি তাদের পেছনে পড়ে লাভ নাই তুমি ধৈর্য ধারণ করো ও আমা হেল হোম কালিলা এবং তাদেরকে কিছু সময় অবকাশ দাও আমি কিছুদিন তাদেরকে সময় দিয়েছি আর আমার এই বদর ইউমুল ফুরকান হক বাতিলের মাঝে পার্থক্যকারী দিন আসছে সেখানে তারা বুঝতে পারবে আর মতের সময় বুঝতে পারবে আর শেষ বুঝা বুঝবে বিচার দিবসে যেদিন জাহান নামে নিক্ষিপ্ত হবে চিরকালের উদ্দেশ্যে আল্লাহ ফখরুল আলমিন তারপর এর সাদ করছে ইন্না দিন আনকাল ওয়াজিমা নিঃসন্দেহে আমার নিকটে শকল রয়েছে আনকাল নাকাল বহু বছর আমার কাছে শকল রয়েছে ওয়াহিমা এবং জাহান্নামের জ্বলন্ত আগুন রয়েছে সে কলাবদ্ধ করে এদেরকে জাহান নামে নিক্ষেপ করবো অত আমান যা আগুস্সা তেও আজাবান আলিমা এবং এমন খাদ্য রয়েছে এই পাপিষ্টদের জন্য এই মিথ্যাবাদীদের জন্য যা আগুসা যা গলায় আটকে যাবে যুমের খাবার আর দাঁড়ির খাবার এত তিক্ত কাঁটা খাবার যে গলায় এমন আটকে যাবে যে নিচেও নামছে না আর ওপর দিকেও ফিরে আসছে না তখন পানি চাইবে কারণ পানি দিয়ে সব নামাই তো পানি চাইবে তখন ফুটন্ত পানি দেওয়া যাতে ইউস হারুবেল জলুদ তাদের শরীরে আর তাদের পেটে যা কিছু আছে নাড়ি মুড়ি সব নিয়ে নেমে যাবে একবার সবকে গলিয়ে দেবে পাক তারপর এরশাদ করছেন যে এমন খাদ্য রয়েছে তাদের জন্য যা গলায় আটকে যাবে ওয়াজাবান আলীমা আর মর্মান্তিক শাস্তি রয়েছে এও মাতার জফুল আর জিবাল আর স্মরণ করো যেই দিন কেমতের দিবসে জমিন প্রকম্পিত হবে ওয়ালজিবাল আর পর্বতমালা কম্পিত হবে ওয়াকা নাতিল জীবা মাহিলা এবং পাহাড়গুলো হয়ে যাবে চলমান বালুকারি পাহাড় এত ভারী পাহাড় এই বিশাল পাহাড় পর্বত পৃথিবীতে যে আল্লাহ পাক স্থাপিত করেছেন এগুলি চলমান বালুকারাশি শুধু বালুকারাশি নাই চলমান বালুকার হয়ে যাবে ইন্না আর সালনা এলাইকুম রসুলান শাহেদানুম কামা আর সালনা এলাফির আউনা রসুলা নিঃসন্দেহ এ নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি ইন্না আর সালনা এলাইকুম আল্লাহ পাক বলছেন মানব সম্বোধন করে যে নিঃসন্দেহে আমি তোমাদের উদ্দেশ্যে এক রাসুলকে পাঠিয়েছি তিনি তোমাদের সাল্লাপর সাক্ষী করি সাক্ষী করে তাকে কেমতের দিনে জিজ্ঞেস করব যে তুমি কি এদের কাছে আল্লাহ পাকের দিন পৌঁছিয়েছিলে কোরআনের কথা পৌঁছিয়েছিলে এদের কি কি সতর্ক সাবধান করেছিলে এই সাক্ষী নেওয়া হবে প্রত্যেক নবী থেকে রাসুল্লাহ সাল্লা আলি ইসলামকেও সাক্ষী হিসাবে ডাকা হবে আর এই বিষয়টি বেশ কিছু আয়াত রয়েছে কেমন করে তোমরা রক্ষা পাবে ইনকাফার তুমি যদি কুফুরি করো আর কুফুরির অবস্থায় পৃথিবী থেকে চলে যাও সংশোধন না করে মারা যাও এই ফাকুন আসলে কেমন করে সেই দিন তোমরা রক্ষা পাবে বাঁচতে পারবে আল্লাহর আজাব থেকে যেদিন ইয়াজ আল উলদান আশিবা আল্লাহ পাক করে দেবেন বালকদেরকে বুড়ো বা যেই দিন বালকদেরকে বুড়ো করে দেবে বালকরা সেই দিন ক্যামতের ভয়াবহ অবস্থায় আল্লাহ পাকের আজাব দেখে আর এই আজাবের অবস্থা জেনে বালকরা বুড়ো হয়ে যাবে তারপর আল্লাহ আল্লাপাকের সাদ করছেন সেই দিনের অবস্থা আরও কি হবে শোনো আসামা মুন্নফাতম বেহি আর আকাশ তাদেরকে নিয়ে ফেটে যাবে আকাশ ধ্বংস হয়ে যাবে ফেটে আর আল্লাহ হবে আল্লাহ এটা হচ্ছে তার প্রতিপালকের উদ্দেশ্যে রাস্তা নিক আল্লাহর দিকে রাস্তা ধুরুক এখনো সময় আছে ফিরে আসো উল্টো দিকে চলে গেছো পাপের দিকে চলে গেছ শিরকুপুরির দিকে চলে গেছো আর মানবরচিত বিধানের দিকে চলে গেছো আল্লাহর দিকে ফিরে আসো অনেক তফসিলকার যে এই আয়াতটি মদিনায় নাজিল হয়েছে আর এই আয়াত দ্বারা রাসুল উল্লামের সাহবাই ওপর প্রথম যুগে যে তাহাজুদ্জ ছিল সেই ফরোজ হওয়াকে রোহিত করা হয়েছে আল্লাহের সাদ করছেন যে ইন্না রব্বা খাই আলম হে নবী মুহাম্মদাহালাম নিঃসন্দেহে তোমার প্রতিপালক ভালো করে জানেন করে থাকো তাহাজুদ পড়ে থাকো তাহাজুদকে তাহাজুদের কয়েকটি নাম রয়েছে তাহাজুদ বলা হয় যে তাহাজুদ মানে ঘুম ত্যাগ করা হজুদ মানে ঘুম আর তাহাজ মানে ঘুম ত্যাগ করা তাহাজুদকে কেয়ামুল্লাহ রাতে দীর্ঘ দাঁড়িয়ে পড়া হয় সেই জন্য কেয়ামুল্লা বলা হয় একে বলা হয় সলা রাতের নামাজ বলা হয় রাতে আদায় করা হয় সেই জন্য আর এরই অপর নাম রমজানে যদি হয় তাহলে কিছু নাই আল্লাহ পাক তারপর এরশাদ করছেন যে হে নভি আল্লাহ পাক তোমার রব তিনি জানেন যে আন্নাকে তাকুম তুমি তাহাজুদ পড়ে থাকো আদনা সাইলাইল রাতের দুই তৃতীয় অংশের কাছাকাছি সুনির্ধারিত করে রাতের মালিক আল্লাপাক রবুল আলমিন তিনি তা নির্ধারণ করেন আলিমা আল্লা তু আল্লা জেনে নিয়েছেন যে তোমরা এই গণনা কখনো করে রাখতে পারবে না কারণ তোমার সেই যুগে তো ছিল না যে তিন ভাগ করে এক ভাগ পুরো পড়বো অর্ধেক রাত পুরো পড়বো অর্ধেক রাত পুরোটা হয়েছে কি করে নিশ্চিত হবে তো আল্লাহ জানছে যে তোমরা ওইভাবে গণনা করে রাখতে পারবে না আয়ত্ত করে রাখতে পারবে ফাত আসছেন তওবানি আল্লাহ ফাক তোমাদের দিকে তওবানি ফিরে আসছেন অনেকে ত্রুটি হয়ে যেতে পারতো সবাই হয়তো পারবে না ফাকরাও মাতায় মিন আল কোরআন সুতরাং তোমরা কোরআন থেকে যা সহজ সাধ্য হয় তাই তিলাওয়াত করো অর্থাৎ যতটা সময় তোমার জন্য সহজ হয় ততটাই তুমি তাহাজুদ পড়ো সেই তাহাজুদে ফোরম তেলাউ করো আলেমান কুমার দা কারণ আল্লাপাক এটাও জানেন যে তোমাদের মধ্যে কিছু লোক পীড়িত হবে অনেকে অসুস্থ থাকবে তাহলে তাহাজ পড়তে পারবে না হয়তো আর কিছু লোক কেমন হবে ও আনিল আর অন্যান্য অন্য লোকেরা হবে যারা পৃথিবীতে ভ্রমণ করবে মোসাফির হবে মোসাফির অবস্থায় তাহাজুদ পড়া কষ্টকর হইতে হবে ফুল্লা যারা আল্লাপাকের অনুগ্রহ সন্ধান করে থাকে অর্থাৎ রুজি তলাশের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় সফর করে থাকে ব্যবসায়ী সফর অথবা চাকরির সফর ইত্যাদি আরো অনেকে হবে যারা আল্লাহ পাকের রাস্তায় সশস্ত্র যুদ্ধ করতে যেহাদের ময়দানে যাবে তারাও তাহাজুদ পড়তে পারবে না আল্লাহ পাক এসব জেনে হালকা করে দেবে ফাই তাই কোরআন থেকে যা সহজসাধ্য হয় তাই তোমরা পাঠ করো অর্থাৎ তাহাজুদ যতটা পরিমাণ সম্ভব ততটাই পড়ো আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা যতটা তোমার পক্ষে সম্ভব পড়ো তাহলে এখানে কোরআন পড়ো বলে তাহার্য আদায় করো আর তাতে কোরআনতে করো। আসল বোঝানো হয়েছে বিষয়বস্তু এটা কিন্তু এর দ্বারা আরো জানা যায় যে কোরআনের কথা যখন আল্লাহ পাক বলেছেন কোরআনের ক্ষেত্রেও যতটা সম্ভব ততটা আপনি সলাতে পড়বেন নামাজ শুরু করে আপনাকে এতটা পূর করতে হবে জরুরি নাই জোরে নামাজ এতটা আসরে পূর করতে হবে জরুরি নাই কখনো তারা আছে আপনি তিন আয়াত চার আহাতে পড়লেন কখনো আপনি আল্লাহ না হাসান আল্লাহ উত্তম ঋণ দান করো অর্থাৎ জাকাতের পরে সাদকা করো দান খাই করো কারণ শুধু জাকাত দিয়ে হয়তো আর্থিক সমস্যার সমাধান মুসলিম হবে না ওমা তো কাদ্দেমফসিক উমিন খাইরিন আর যা কিছুই তোমরা কল্যাণ তোমাদের উদ্দেশ্যে অগ্রিম পাঠাবে আল্লাহর কাছে দুনিয়া থেকে কিছু কাজ কর্ম করে নেকামল করে যা পাঠাবে যে কোনো কল্যাণমূলক কাজ যে কোনো কল্যাণমূলক কাজ আল্লাহর দিনের কাজ করেছেন আল্লাহর বান্দার কল্যাণ করেছেন মানুষের উপকার করেছেন কখনো সময় দিয়ে শ্রম দিয়ে বিদ্যা বুদ্ধি দিয়ে ইত্যাদি সৎ পরামর্শ দিয়ে যে কোন রকমের হোক না কেন আল্লাহ বলছেন যে যা কিছু তুমি অগ্রিম পাঠাবে কল্যাণ নেকির জিনিস তা যে দুহা ইন্দাল তা পাবে অবশ্যই আল্লাহ পাকের কাছে তোমরা অবশ্যই আল্লাহ পাকের কাছে পাবে ও খেন তা হবে উৎকৃষ্ট ও আজম আজরা আর মহা পুরস্কার হিসাবে পাবে তার ওস্তাফির্লাহ আর তোমরা যে যেসব ভুলভ্রান্তি হয় ত্রুটি হয় আল্লাহ পাকের কাছে মার্জনা কামনা করতে থাকো ইন্দ আল্লাহ গাফুর রহিম নিঃসন্দেহে আল্লাহ পাক বড় মার্জনাকারী করি আর বড়ো দয়াবান এখানেই আমাদের সোয়া মুজমেনের তফসির শেষ হলো আল্লাহ ফখরবুল আলম যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে যেন পাঁচ অক্টো ফরোজ সলাত তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের মমিন ভাইদেরকে বোনদেরকে যেন তাহজুদ্ারও তৌফিক দান করেন আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদের গুনা যেন মাফ করে দেন আল্লাহাক আমাদের সকলকে যেন জানাতির দান করেন ওসল আজমাই রে এশ কু বে কলবেল শাধিও হাই ফিও নাই বল রফতুল্লা রে কন মলবে শুরু হ্যাঁ আল্লাহ রুব শাদ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 जानून सम्पर्के महान आल्ला पवित्र कुरने उल्लेख कर सरल पथ प्रति सोमवार रे आठटाय पुन सम्प्रचार सकाल सारेटाय बांग्लाशे बीस टी बांगल्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 शांिर जन्लाम अवदान समाज शांति प्रतिष्ठा इसलम आज रे आठ टुन सम्प्रचार सकाल सारे देश बांगल